আসসালামু عليكم ওয়া الله ওয়া الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন المتقين আল আক্বাবাতুল মুত্তাকিন ওয়া লা আ'দুয়ানা ইল্লা আলা যালিমিন ওয়া বা'দ সোমোন দাশোক কিনতো আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ই'তিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বুননা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আলোচনা করেছিলেন আখিরাতের তিনি বলেছিলেন প্রথমে নুক মনু মালাকাল বে কবদে আর ওয়াহিল আলমিন তারা বলেছেন ওয়া বি আদাবল কবর অর্থাৎ আমরা আজাবুল কবর ইমান রাখি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আজাবল কবর এর উপরে কোরআনে কারিমের ষাটটি সুস্পষ্ট দলিল পাওয়া যাচ্ছে যে আজাব কবর আজাব হবে এর বাইরে হাদিস থেকেও আমরা সেটার প্রমাণ পাই আসলে কবরের বিষয়টা একটু চিন্তা করলে মানুষের কিন্তু ভীতি আসার কথা ওসমান ইবিন আফান রাজিও তিনি যখনই কবরের কথা শরীরের রঙ বদলে যেত পেতেন এমনকি তিনি সবসময় এই বিষয়টি আলোচনা করতেন হানি আফান তিনি বর্ণনা করেন যে ওসমান যখন কোন কবরের কাছে দাঁড়াতেন তিনি কাঁদতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত বলা হলো যে আপনি জান্নাত এবং নারের কথা অর্থাৎ জাহানা এবং জান্নাত এবং কথা আপনাকে আলোচনা করো আপনি তো কাঁদেন না কিন্তু কবরের কাছে আসলে আপনি কেন কাঁদেন তখন তিনি বলেছেন কবর হচ্ছে আখরা প্রথম মঞ্জিল আখেরাতের প্রথম ঘর প্রথম বাড়ি প্রথম স্তরিনু ফাবার দেওয়া আসিয়ার মিন যদি এর থেকে বাঁচতে পারে পরে সহজ হয়ে যায় ও ইম জুমিন দেওয়া আসাদুমিন যদি এখানে বাঁচতে না পারে পরবর্তী আরো কঠিন হয়ে পড়ে কাল তিনি আরো বলেন ওসম্লা সালাম সাল্লাহ বলতে শুনেছি আফজার মিনহু যে আমি এর থেকে অর্থাৎ রসোলা সাল্লামের কথাটি ওই বলেছিলেন যেদিন সূর্য হয়েছিল তিনি অনেক দৃশ্য আল্লাহ তাকে দেখিয়েছেন তিনি কঠিন ভীতিপ্রদ জিনিস দেখেছেন সেখানেও তিনি বলেছেন যে কবর ব্যতীত এরছেই বৃত্তিপ্রদ জিনিস আমি আর কখনো দেখিনি কবর এরছেপ্রদ রসুল যা থেকে ভয় পেয়েছেন তার থেকে বেশিপ্রদ জিনিস কবর আখ বর্ণনা করেছেন যে একজন মানুষের জন্য কবর বড় শিক্ষণীয় বিষয় যে কবরে যেতে হবে কবরে কি অবস্থা হবে সেখানে কি শাস্তি হবে না শান্তি হবে এটা শিক্ষণীয় বিষয় এই জন্য হাদিস ইস রসুল্লাহ সাল্লা বলেছেন যে ইমানদার বন্দাকে যখন কবরে রাখা হয় কবর কবর যখন সে দেখে এবং সেখানে যে সমস্ত ন্যামত দেখছে সেটা দেখলে সে বলে রে আজিল কেয়ামা আল্লাহ তাড়াতাড়ি করে কেয়ামত কেয়ামত আপনি কায়ম করে ফেলুন কায় মিল আহ আলি কারণ এই দেখতে পাচ্ছি আমি জানাতে সেখানে ফিরে যেতে চাই পরিবারের কাছে আমার সম্পদের কাছে সেখানে আমি চলে যেতে চাই হান আল্লাহ ওলা আব্দুল কাফের আল ফাজিল কিন্তু এর যে ব্যক্তি কাফের ফাজের ফাসেক সে যখন আল্লাহ যে আজাব দেখেছে সেটা যখন দেখতে পায় তখন সে বলে সে কষ্টে থাকার পরেও তখন সে বলে রবীলা তখনই চা আল্লাহ তুমি কেয়ামত কায়েম করো না কারণ সে জানে তারপরে যেটা আসছে আরও কঠিন অর্থাৎ তার জীবনে কোনো শান্তি নেই তার পরবর্তী জীবন আরো কঠিন এই জন্য সে কেয়ামত কায়েম হওয়া চায় না আর ইমানদার চায় যে হোক কারণ সে ভালো অবস্থার দিকে যাবে এই কবর আসলে অত্যন্ত ভীতিপ্রদ জিনিস এটা আমাদের মনে রাখতে হবে ভীতিপ্রদ জিনিস কবর ভয়ের জিনিস কবর আর একটি বড় জিনিস কবর একটি গুণ হচ্ছে কবর হচ্ছে অন্ধকার आलो जो मतुल खबर खबर अंधकार जिन अंधकार से आलोदी दुनिया आलो पा रसल्ला दोआा करत आल्लाफी कबरी नोरा दो शिखे दिए कबर नूर दबर नूर दोआा करते कबर नूर आलो जलाले उपरे जरा उपरे चार बी जालाए मोमबाती जालाय अथबा लाइटिंग क्या है ना नीचे कबर भलो এমনিতে আসবে না আল্লাহ যদি আমরা দোয়া করি এবং সে আমল করি কবর মধ্যে আলো আসবে না হলে কবর অন্ধকারে থাকে এ প্রমাণ কি হাদিস রসুল্লাহ এক মহিলা মসজিদ ঝাড়ু দিতেন মসজিদ ঝাড়ু দিতেন বেশ কিছুদিন কিন্তু একবার দেখা গেল মসজিদে রসুল্লাহাম তাকে পেলেন না না পাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করেন যে লোক মহিলাটি কোথায় মহিলাটি কোথায় তারা বললেন যে মহিলা তো মারা গেছে আমরা রাতের বেলা দাফন করে ফেলেছি আপনাকে জাগ্রত করার প্রয়োজন মনে করেনি রসুল আহসাম বললেন তার কবরটি দেখিয়ে দাও রসুল সেখানে গেলেন তার কবরের উপরে তিনি জানাজা আদায় করলেন এবং বললেন যে এই কবরগুলো আলা মালিমতন এই কবরগুলো অন্ধকারে পরিপূর্ণ হয়েছে কবরের মধ্যে যা আছে সব অন্ধকার সে অন্ধকারের মধ্যে অন্ধকারে পরিপূর্ণ হয়ে আছে তাদের উপর জামি সালাত আদায় করলে সেটা আল্লাহ তালা আলোকিত করে দেবেন এই কবর অন্ধকার দূরে ওপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ নাবাহু ফে কাবরিহি আমরা যখন দোয়া করি মৃত ব্যক্তি যেন তখন দোয়া করতে আল্লাহ তার কবরকে যেন আলোকিত করে দেওয়া হয় এবং কবর আলোকিত হবে যদি সেখানে এক আমল থাকে কবর আলোকিত হবে যদি সেখানে নুরুন আল্লাহ তাদের সলাথু নুন আলো হবে যদি কোন সেখানে সলাথ থাকে তার জীবনে এই জন্য কবরগুলিকে আলোকিত করতে হবে কোরআন এবং হাজির যারা বোঝা যায় যে কবরগুলো অন্ধকার কবরগুলো অন্ধকারকে আলোকিত করতে হলে কাজ করতে হবে দিনের আমল করতে হবে সে কবরগুলো আর প্রত্যেকটি মানুষেই অন্ধকার প্রকোষ্ঠে যেতে হবে অন্ধকার কবরে যেতে হবে অন্ধকার কবরের জন্য কি প্রস্তুতি আমাদের রয়েছে সেটা এখনই দেখার বিষয় আরেকটি জিনিস হচ্ছে কবরে যেমনিভাবে কবর ভীতিপ্রদ আবার কবর অন্ধকারও অনুরূপভাবে কবরের প্রথম যে জিনিসটা রয়েছে দমমাতুল কবর রয়েছে কবর রয়েছে দুদিক থেকে মিলে আসার শাস্তি মিলে দুদিক থেকে কবর মিলে আসবে যে কোনো মানুষই যাকেই কবরে দেওয়া মিলে আসবে অনেকে বলতে পারেন যে তাহলে খবর দিব না কবর না দিলেও সেটা মিলে আসবে সেটা মানুষ দেখতে না পাইলেও সে শাস্তি অনুভূত হবে সেটা বাগের পেটে হোক মাছের পেটে হোক অথবা সমুদ্রের কোথাও হোক অথবা তাকে পুড়িয়ে ফেলা হোক যেখানে হোক আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ আলসালাম যেহেতু বলেছেন যে কবরের দমমাতুল কবর রয়েছে দুদিক থেকে মিলে আসার শাস্তি রয়েছে সেটা হবেই সুতরাং সেটা প্রত্যেকটি ইমানদারের উপর হবে এবং তার জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার কি অবস্থা হবে কার কি অবস্থা হবে রসোল্লা বলে দিয়েছেন যদি ইমানদার হয় তার এক অবস্থা হবে কাফের হলে অন্য রকম হবে এসেছে এমন এক হাদিসের যার মৃত্যুতে আর আল্লাহ তালা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল সেই সাহীবন মারাজ রাজি লহুর কবর পর্যন্ত দুদিক থেকে মিলে গিয়েছিল এবং আকাশের দরজা তার জন্য খুলে গিয়েছিল সত্যের হাজার ফেরিস্তা তার জানাজা হাজির হয়েছিল তার জন্য পর্যন্ত কবর দুদিক থেকে মিলে গিয়েছিল তাহলে কারোর জন্য বাদ পড়বে না হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাই ইসলাম বলেছেন হায় আল্লাদি তাহার রাকাল্লাহ আর্শ এই ব্যক্তি যার জন্য আল্লাহর আর্শ কেঁপে উঠেছে ও হাতলা হাতলাহ আবু আকাশের দরজাগুলো খুলে গেছে তার সম্মানে ও শাহিদা উস আলফা মিনাল মালাইকা যার জানাজাতে এবং যার জন্য হাজির হয়েছে সত্যের হাজার ফেরিস্তা لقد ضم ضمت لقد ضم ضمت اللهم فرج عنه দুদিক থেকে মিলে গিয়ে আłada হয়ে গেছে অর্থাৎ ওইতে মিলছে এই মিলার কস্টের ব্যাপারে ইবনে ওমর রাদিয়াল্লাহু তবনিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ان للقبره ضغتا নিশ্চয় لو كان احد الناجيا منها نجا سعد نجا سعد بن معاذ এই কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার যে শাস্তি থেকে যদি এমন ভাবে মিলে গেছে সেটা তার কবর দুদিক থেকে সুম্মা রুখি আনহু তারপর দুদিক থেকে আলাদা হয়ে গেছে এই জন্য কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার বিষয়টি সবার জন্য বাচ্চাদের জন্য হবে মুসাত্তব রানিতে এসেছে রসোল্লা বলেছেন আফলাতা দম্মাতুল খবর একটি বাচ্চার দিকে ইঙ্গিত বলেছেন যদি কোনো মানুষ এই দুদিক থেকে মিলে যাওয়ার শাস্তি দেখে দুদিক থেকে মিলে যাওয়ার কষ্ট দেখে রেহাই পেতে এই বাচ্চাটা রেহাই পেতে অর্থাৎ প্রত্যেকটি মানুষকে দুদিক থেকে কবর মিলে যাওয়ার শাস্তি সেটা অনুভব করতে হবে এই জন্য তার জন্য প্রস্তুত থাকতে হবে কিভাবে তব ব্যস্তায়ী করে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে যেন সে সহজ হয় যেন সেটা তার জন্য কষ্টকর না হয় এই জন্য সবসময় দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের জন্য দমাতুল কবর সহজ করে দিন এই দোয়া সময় আমাদের মুখে জারিয়ে রাখতে হবে আল্লাহর কাছে সবসময় মাপ চাইতে হবে কবর আজাব থেকে দমাতুল কবর থেকে অন্ধকার থেকে আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করতে হবে কবরের এই দুদিক থেকে মিলে যাওয়ার বিষয়টি ইমানদারের জন্য একটু কষ্ট কম হবে কিন্তু কাফের জন্য কঠিন হবে ইমানের জন্য আর কঠিন হবে এটি আসলে কবরের শাস্তির একটি অংশ কবর মধ্যে শাস্তি হতেই থাকবে এ শাস্তি হবে এই শাস্তি কাফের হবে ইমানদারের দুদিককে মিরে যাওয়ার পরে তার অবস্থার পরিবর্তন হবে তার প্রশ্নোত্তর হবে এই প্রশ্ন উত্তরকে বলা হয় ফিতনা এই প্রশ্ন উত্তরকে বলা হয় ফিতনা আমাদের ইমা আবু জাফর তাহাব রহমতুল্লাহ বলেছেন ওয়ানুক মেনু বে আদা কানা কব আহলান। আমরা আজাবের উপর ইমান রাখি যে এর জন্য উপযুক্ত নাকিরের প্রশ্নের উপর ইমান রাখি যে কবর মধ্যে প্রশ্ন করা হবে দিনি তার রব সম্পর্কে তার নবী সম্পর্কে তার দিন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে উপর আমরা ইমান রাখি যেভাবে কোরআন করিম জল্ রসুলাম বলেছেন এবং যেভাবে সাহাবাহের নাম থেকে সেটা বর্ণিত হয়েছে এখানে আমরা দেখতে পাই যে মন কেনাকির প্রশ্নটি আসছে এটা নামই হচ্ছে ফিতনা এর নাম হচ্ছে পরীক্ষা পরীক্ষা আগে হবে তারপরে কিছু কিছু আজাব আগ থেকে শুরু হয়ে যাবে তার পরীক্ষা হবে দুদিক মিলে আসা জিনিসটা আগে থেকে হবে এটা আজাবও হতে পারে কাফেরদের জন্য আজাবই আর অন্যদের জন্য এটা মিলে যাওয়ার পরে আবার সেটাকে আলাদা হয়ে যাবে এটা সবার জন্যই প্রযোজ্য সবার জন্য সময় প্রযোজ্য এরপরে প্রশ্ন হবে প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য ন্যামত থাকবে আর প্রশ্নত দিতে না পারলে আজাব থাকবে এই বিষয়টি কোরআন এবং কবার আজাব হবে বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যাচ্ছে কবার এর শাস্তি হবে কবারের শাস্তি হবে এটা বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় সে আমরা এখন আলোচনা করতে চাই তমধ্যে বিখ্যাত হাদিস হচ্ছে আসা থেকে যা বর্ণিত তিনি বলেছেন এক ইহুদি মহিলা বললেন যে কি তোমার আল্লাহ আজাব কবর আজব থেকে বাঁচিয়ে দেন তিনি বললেন আশাদি আল্লাহা এ বিষয়ে রসুল্লাহ আসসালামকে জিজ্ঞাসা করলেন যে রসুলাল্লাহ মহিলা তো একথা বলছে ইহুদি মহিলা কথা বলছে তখন রসুল্লাহাম বললেন যে হ্যাঁ কবরের আজব রয়েছে এরপর থেকে রসুল্লাহাম যখনই সলাতের শেষ বৈঠক আসত সালাতের মধ্যে শেষ তিনি এই দোয়া কখনো ছাড়তেন না যে দোয়ার মধ্যে কবর থেকে মুক্তির বিষয়টি রয়েছে হাদিসে আমরা স্পষ্ট পাই রসুল্লাহাম সবসময় দোয়াটি করতেন আল্লা আউজুল কামিন আদাবিল কবর আদাবিল কবর আল্লাহ আউজুল কামিন আদাবিল কবর আদাবিল কবর আজাব থেকে রসুল আসলাম আশ্রয় অন্য হাদিসে বর্ণিত হয়েছে প্রমাণিত অনুরূপ মুসলিম শরীফে আসছে আইসাদ বর্ণিত তিনি বলেন আমার কাছে দাখালত আলিয়া আজুজান বৃদ্ধা মহিলাদের মধ্যে দুজন বৃদ্ধা মহিলা আমার কাছে আসলেন आसार फाइज हवा रसल प्रवेश कर ला तेज़ रसुल्लासम रसुल्ला महिला इसे कबर आजबा ठीक क्या तो स्वीकार करनी रसुल्लासलम तक सत्य ब এ ইনহুম ইউআযাবুন আযাবান তাসমাউহুল বাহায়ম জে কবরবাসিরা আমন কবরবাসি দে আমন শাস্তি দেয়া হয় যে শাস্তি চতুষ্পদ জন্তুও শুনতে পায় চতুষ্পদ জন্তুও শুনতে পায় আশাদিয়াল না বলেন ফমা রাআইতু বাদ ফিস সালাতিন ইল্লা ইতাউযু মিন আযাবিল কবর এর পর থেকে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যখনই কোন সালাত আদায় করেন তখনই কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কবরের শাস্তির কথা ফেতনার কথা উল্লেখ করেছেন ফালাম্মা রাজা দজ্জা মুসলিম তিনি যখন এগুলো উল্লেখ করলেন কবরের শাস্তির কথা কবরের অবস্থা মুসলিমরা কান্নাকাটি করতে লাগলেন এমনকি মসজিদের ভিতরে একটা বিরাট যে আমরা রসুলের শব্দ শুনতে পাচ্ছিলাম না আসারা বলেন যেহেতু তারা মহিলার পিছনে থাকেন তারা শুনতে পাচ্ছেন রসুল কি বলছেন যখন যখন তাদের কান্না শেষ হলো তখন আমি আমার পাশের লোককে জিজ্ঞেস করলাম কি বলেছেন তখন তাহান ওই ব্যক্তি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননাকুম তুফতারুনা ফিল ক্বাবর qareeban min fitnatid dajjal qabr modete amader porikha kora hobe fitnad dajjal er fitna jemon fitna erkom kothin porikha tomader qabare nipodito hobe orthat qoborer عليه في hobe eta bibhinno sahih hadith dara bornito ejonno imam tuhabi rahmatullah alay sheda qabar bolche je numanib azabil qabr liman kana lahu ahlan jara qobor এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইমনাবিল রহমতুল্লাহ আলী বলেছেন যে এই বিষয়ে আলোচ এই বিষয়ে কবর আজাব হবে এই বিষয়ে মতওয়াতের হাদিস এসেছে অর্থাৎ এমন হাদিস এসেছে যেখানে সন্দেহ করার কোনো সুযোগ নেই বরং যুগ ধরে তাওয়াতুরান বর্ণিত হয়েছে কবরের আজাব আছে কবরের ন্যামত আছে কবরের শান্তিও আছে শাস্তিও রয়েছে এ বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মত হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে तब हम बुझते कबरे आजब रही कबर शांति रही शांति रही विषय कुरान आय द्वारा सब्यस्त हो तेमी भाई रसल्ला सल्लाहर हादीश द्वारास्तमा उम्मत अनुष्ठित क्यों यहाँ अस्वीकार करनी अस्वीकार कारा करबर आजबी अस्वीकार करा रसुल्लामेर हादीश के अस्वीकार कर विशेषकर मर्त अस्वीकार कर एक गोष्ठी और अस्वीकार करा जा विश्वास करना जर मत गायबी जरा इमार आने এরা মনে করে কবর আজাব কিভাবে হবে দুজন মানুষের কাছে শুয়ে দেখেছি কোন কবর আজব দেখি নাই অথবা তারা মনে করে যে কবর আজাব হলে মাছের পেটে থাকলে সে কীভাবে আজাব হবে তা অথবা সে যদি কোনো কোনো পুড়িয়ে ফেলা হয় তার কীভাবে আজাব ইত্যাদি তারা তার বিবেককে তারা প্রাধান্য দিয়েছে তারা বিবেককে প্রাধান্য দিয়েছে কিন্তু তারা কবর আজাব যে হবে করন এবং সুন্নাকে তারা প্রাধান্য দেয়নি কোরআন সুন্নার বিধানকে তারা প্রাধান্য দেয়নি তাদের এই এর উত্তরে বলা যায় যে দুজন মানুষ যখন ঘুমন্ত থাকে আমরা দেখতে পাবো অনেক সময় একজন মানুষ বলে যে ঘুমে তার কঠিন ব্যথা হয় বলে যে আমি স্বপ্নে দেখেছি ই করছি কষ্ট হচ্ছে আমার এবং আমার এই কষ্টে আমার সারাশরি ঘরমাক্ত হয়ে গেছে দেখো অনেক সময় ঘুম থেকে ভেঙ্গে ভেঙার পর দেখা যায় যে তার সারাশরী ঘরমাক্ত হয়ে গেছে অথচ পাশের লোক ট্যারেই পায়নি সুতরাং এই বিষয়গুলি এমন সূক্ষ্ম জিনিস যে এখানে ট্যার পাতে হবে জরুরি নয় বরং আল্লাহ তাল্লার পক্ষ থেকে তার আজাব এবং তারপর ইমানের একটি অংশ এর উপরে যদি না রাখা হয় তাহলে তার ইমান হবে না কারণ এটা গায়ে ভোর ইমানের অংশ সেটা যদি প্রকাশ্যে দেখাই দেখিয়ে দেয়া হয় তখন আর গায়ে বের ওপর ইমান থাকে না পরীক্ষা থাকে না যার উপর নির্ভর করবে তাদের দুনিয়ার এবং আখ্রাতের শান্তি বা শান্তি নির্ভর করবে শাস্তি নির্ভর করবে সেটা নির্ভর করবে এই পরীক্ষার উপরে না দেখে ইমান আনার উপরে এই না দেখে ইমান আনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে কবরে অন্ধকার রয়েছে কবরে দুদিক থেকে মিলে যাবে কবর কবর মধ্যে শাস্তি হবে কবর মধ্যে শান্তিও হবে কবরে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং সেখানে যে পরীক্ষা হবে সে পরীক্ষা দার্জালের ফেতনার চেয়েও ভয়াবহ হবে দরজালের ফেতনার উপরে দুনিয়ার বুকে দার্জালের ফেতনা যে ফেতনা পরীক্ষা করবে দার্জাল ইমান পরীক্ষা করবে তেমনি ভাবে আখেরাতের মাটির নিচে আখেরাতে সেখানেও পরীক্ষার বিষয় রয়েছে সে পরীক্ষা হবে যে কিভাবে ইমানদার সেই পরীক্ষায় টিকতে হবে যে সে কীভাবে উত্তর দেয় আর কাফের কিভাবে সেখানে হেরে যায় এই পরীক্ষাগুলোও সেখানে অনুষ্ঠিত হবে সুতরাং একজন ইমানদার এবং কাফের এই কবরের আজাব আজাব শিকার করা এবং না করার উপর নির্ভরশীল হয়ে যাবে ইমান কারণ এটা গায়েবী বিষয় আল্লাহকে না দেখে আমরা ইমান আনি যেমনি অনেক কিছুই আমরা না দেখে আল্লাহ তাল কোরআন এবং রসুল হাদিস অনুসারে আমরা ইমান এনে থাকি তেমনিভাবে কবরের আজাব এবং কবরের কবরের নিয়ামত এবং কবরের কবরের শাস্তি কবরের ফেতনা পরীক্ষা কবরের দুদিক থেকে মিলে আসা কবরের অন্ধকার হয় সবই সব কিছুর উপরে আমাদের ইমান আনতে হবে এগুলি ইমানের একটি সেটাই আমাদের ইমাম আবু জাহরুল তুলে ধরেছেন এ বিষয়ে ইনশাল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করু পরবর্তী কোনো পর্বে ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরে দাওয়ান